মানবতা সমাধান আহমদুলিল্লাহ রবিলমিনা মুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আহমতুল জীবনের রং ধনু অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আশা করি যে যেখানে আছেন পৃথিবীর যে প্রান্তে আছেন সুস্থ আছেন এবং ভালো আছেন জীবনের রং অনুষ্ঠানের উদ্দেশ্য হল যে আল্লাহ আমাদের জীবনকে বিভিন্ন রঙে সাজিয়েছেন বিভিন্ন বর্ণে সাজিয়েছেন আমাদের অনুভূতিতে বিপরীতমুখী নানা রকম অনুভূতি কাজ করে সেই রঙগুলোকে সুন্দর করে যেন আমরা পরিচর্যা করতে পারি এবং আমাদের জীবনের সেই রঙগুলোকে সুন্দর করে যেন উপভোগ করতে পারি যাতে করে আমাদের জীবনটি হয় পরিচ্ছন্ন পরিশীলিত সেই উদ্দেশ্যেই রংধন অনুষ্ঠানে পর্বভিত্তিক বিভিন্ন আলোচনা আমরা পেশ করছি আজকে যে বিষয়টি আলোচনা করব যে বিগত পর্বগুলোতে আপনারা ভালোবাসা সম্পর্কে আলোচনা শুনেছেন ভালোবাসার বিভিন্ন রূপ এবং ইসলামের বিধান সেগুলো সম্পর্কে আলোচনা শুনেছেন ভালোবাসার বিপরীত হল ঘৃণা এবং কখনো কখনো হিংসা এই ভালোবাসার বিপরীত দিকটি যে ঘৃণা এবং হিংসা সম্পর্কে আমরা আজকে আলোচনা করতে চাই ভালোবাসা যেই ব্রেনের যে সার্কিট থেকে তৈরি হয় ঘৃণাও কিন্তু একই জায়গা থেকে তৈরি হয় ভালোবাসা এবং ঘৃণার মধ্যখানে পার্থক্য কিন্তু খুবই সরু এজন্য লাভ অ্যান্ড হতে পারে একজন ব্যক্তিকে একই সাথে ভালোবাসছে আবার ঘিনেও করছে লাভ এন্ড হেইট রিলেশন এজন্য এই ব্যাপারটিকে খুব সতর্কতার সাথে দেখতে হবে যে লাভ অ্যান্ড হেইট এর পার্থক্যটা যেন আমাদের মধ্যে থাকে ইউনিভার্সিটি কলেজ অব লন্ডনে একটি গবেষণা পরিচালিত হয়েছে সেই গবেষণাতে তারা লাভ অ্যান্ড হেইট ব্রেন এর নিউরোলজিক্যাল দৃষ্টিকোণ থেকে কিভাবে সেটা সৃষ্টি হয় এবং কাজ করে এই বিষয়টিকে তারা গবেষণা করেছে ইউনিভার্সিটি কলেজ অব লন্ডনের এই গবেষণাকে পরবর্তীতে ইউকের একটি দৈনিক পত্রিকা ইন্ডিপেন্ডেন্ট সেখানে সেই রিপোর্টটির উপর একটি প্রতিবেদন প্রকাশ করা হয় তাদের গবেষণার ফলাফল থেকে দেখা যায় তারা এটা প্রুভ করেছে এবং সেই শিরোনামটি ইন্ডিপেন্ডেন্টের মধ্যে এসেছে সাইন্টিস্ট প্রুভ ইট রিয়ালি ইজ এ থিম লাইন বিটুইন লাভ অ্যান্ড হেইট ভালোবাসা এবং ঘৃণার মধ্যখানে যে লাইনটি আছে যে রেখাটি আছে সেটা খুবই ক্ষীণ এটা প্রমাণ করেছে বিজ্ঞানীরা এই শিরোনামে সেখানে প্রমাণ করা হয়েছে যে লাভটি কখনো কখনো হেইটে চলে আসতে পারে হেইটটি লাভে চলে যেতে পারে এই জন্য একটি হাদিস আমরা পড়েছি সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নির্দেশনা এবং একটা উপদেশ উপদেশা আসা তোমার বন্ধুর সাথে বন্ধুত্ব এইভাবে করে চলো যাতে করে একদিন সে তোমার শত্রু হয়ে যেতে পারে এই চিন্তা রেখেই তুমি তার সাথে বন্ধুত্ব করো কারণ বন্ধু হিসেবে যদি সব কিছুই তাকে বলে ফেল যদি সে কোনো কারণে শত্রু হয়ে যায় সেটা তোমার জন্য বড় লজ্জার কারণ হবে বড় আপদ হয়ে দাঁড়াবে ওখ হাও নাম্মা আসা হাবি বা আর কেউ যদি তোমার অপছন্দের লোক হয় শত্রু হয় তার সাথেও শত্রু করো এতটুকু সীমা বজায় রেখে যাতে করে কোনোদিন সে বন্ধু হয়ে যেতে পারে তখন তোমাকে লজ্জা পেতে হবে যে তার সাথে এত নিষ্ঠুর খারাপ আচরণ অমানবিক আচরণ কেন যে আমি করলাম এরকম তোমাকে হতাশ হতে হবে অফসোস করতে হবে তাহলে এটা থেকে আমরা আল্লাহ নবীর এই হাদিসটি থেকেও দেখতে পাই যে লাভ এটা হেইটে রূপান্তর হতে পারে হেইট লাভে রূপান্তর হতে পারে ভালোবাসাটি ঘৃণায় রূপান্তরিত হয়ে যায় ঘৃণাটি লাভে রূপান্তরিত হতে পারে তবে ইসলামের দৃষ্টিকোণ থেকে একটি নির্দেশ সেটা হলো আলহব বুফিল্লা ও আল বৌ তুফিল্লা ভালোবাসতে হবে আল্লাহরের জন্য যে কোনো মানুষের সাথে আমার ভালোবাসা এটা আল্লাহরের জন্য যদি হয় সেটা একটা এই বাদ आर का जो अपछद्ध करी अपछंदर करते निजे व्यक्तिगत स्वार्थे कारण कारण कारो साथिन्न जा हादी आमवार और बृहस्पतिवार आल्ला नबी रोजा रखत आल्लाबी बंदर आम फाइल गुल्ताहिक भावे आल्लासेस्थापित है तो आल्ला तला सबा फाइल गुके देखें तब ओजन फाइल आल्लाह देखें ना जे दू जन व्यक्तर मध्य कथा बंद रही है সম্পর্ক বিচ্ছিন্ন আছে তাদের ফাইলকে আল্লাহ দেখেন না এবং আল্লাহ বলেন এই ফাইল গুলো অপর পাশে রেখে দাও যতক্ষণ পর্যন্ত তারা নিজেদের মধ্যে করে না। পর্যন্ত আল্লাহ তাদের ফাইলগুলো জন্য গ্রহণ এটা থেকে বুঝা যায় যে একজন আরেকজনের কোন সম্পর্ক কাঠ করা বিচ্ছিন্ন করার কোন সুযোগ ইসলামে নেই এবং যারা নিজেদের মধ্যে সম্পর্ককে বিচ্ছিন্ন করে আল্লাহ নই বলেছেন তিন দিন তিন রাত পর্যন্ত যদি তারা এর বাইরে যায় এটা তাদের জন্য একটা বড় বিপত্তির কারণ হতে পারে এবং তাদের দুইজনের মধ্যে ওই ব্যক্তি হচ্ছে ভালো যে ব্যক্তি প্রথমে সালাম দিয়ে রিকনসাইল করার জন্য চেষ্টা করে আবার করার জন্য চেষ্টা করে। সেই ব্যক্তিকে আল্লাহ বলছে এই দুইজনের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি এই ব্যাপারে আমরা দেখতে পাই সুরা মোজাদ আল্লাহ মধ্যে বাইশ নম্বর আয়াত আল্লাহ তারা বলছেন আপনি পাবেন না আল্লা ন করে বলছেন যারা ভালোবাসা স্থাপন করবে প্রেমময় সম্পর্ক করবে এমন ব্যক্তিবর্গের সাথে যেই ব্যক্তিরা আল্লাহ এবং তার রসুলের বিরোধী আল্লাহ এবং রসুলের ক্ষতি সাধন করার চেষ্টা করে যে ব্যক্তিরা এরকম ব্যক্তিদের সাথে যারা বিশ্বাসী মানুষ তাদেরকে কখনো দেখবেন না যে তারা ভালোবাসা স্থাপন করছে বলে ও কেন আব্যাহম কি নিজের বাবাও যদি হয় দাদাও যদি হয় যারা আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে আচরণকারী ক্ষতি সাধনকারী তাদের সাথে ভালোবাসা করতে আপনি দেখবেন না ইমানদারদেরকে তাহলে নিজের বাবাকে ভালোবাসে না কেন কারণ সে আল্লাহ বিরোধী আল্লাহরই জন্য তাকে অপছন্দ করে আও আবে না আহম নিজের সন্তানকে অপছন্দ করে কি কারণে যে আমার সন্তান আল্লাহ বিরোধী আল্লাহ এবং তার রসুলের ক্ষতি সাধনের চেষ্টা করে তাহলে সন্তান হওয়ার পরেও তাদেরকে ঘৃণা করা এটা পছন্দনীয় আল্লাহ পছন্দ করেছেন আও এ হোয়ান ভাই আপন ভাই কিন্তু আল্লাহর পরিপন্থী কাজ করার কারণে অর্থাৎ আল্লাহর হুকুমের বিরোধী কাজ করার কারণে তার সাথে সম্পর্ক নেই তাকে পছন্দ করে না ভালোবাসা সম্পর্ক স্থাপন করেনি আও আসিয়া তহম আত্মীয় স্বজন প্রতিবেশী কলিক তাদের সাথে তার সম্পর্ক এই নেই গভীর ভালোবাসা নেই যেহেতু তারা আল্লাহ এবং তার রসুলের বিরোধী এবং আল্লাহ এবং তার রসুলের ক্ষতি সাধনের চেষ্টা করে এই আয়াত থেকে আমরা দেখলাম আল্লাহ এই জাতীয় লোক যারা আপন বাবা মা অথবা সন্তান সন্ততি ভাই প্রতিবেশী বন্ধু বান্ধব আত্মীয় তাদের সাথে যারা আল্লা বিরোধী তাদের সাথে সম্পর্ক স্থাপন করে না এটা একথারই প্রমাণ আল্লাহ বলেন আল্লাহরই জন্য কাউকে অপছন্দ করা কেউ যদি কোন অন্যায় করে ওই অন্যায়কারীকে অপছন্দ করি আমি এই জন্য যেহেতু সে অন্যায় করছে একজন লোক দুর্নীতি করে আমি অপছন্দ করি কারণ দুর্নীতি এটা হচ্ছে আল্লাহ খারাপ বলেছেন কোন ব্যক্তি সুদে লিপ্ত তাকে আমি অপছন্দ করি কারণ সুদকে আল্লাহ হারাম করেছেন কোন ব্যক্তি ঘুষে লিপ্ত আমি তাকে অপছন্দ করি কারণ ঘুষ তাকে আল্লাহ হরাম করেছেন এবং যারা অবাধ ও মেলামেশা করে বিবাহ ছাড়া তাদেরকে আমি অপছন্দ করি কেন কারণ এটা আল্লাহ নিষেধ করেছেন তাহলে এটাকেই বলা হয় আল বউফিল্লা আল্লাহরই কারণে আল্লাহরই জন্য কাউকে অপছন্দ করা আর আরমান আলহিল্লা বৌদ ইমানের সবচেয়ে বড় শক্ত হাতল হল যেটা ধরলে আর ছুটে যাবে না এরকম শক্ত হাতল হল একান্ত আল্লাহরের জন্য ভালোবাসা এবং একমাত্র আল্লাহরের জন্য কাউকে অপছন্দ করা তাহলে আল্লাহর জন্য পছন্দ আল্লাহর জন্য অপছন্দ এটা হচ্ছে ইমানের সবচেয়ে বড়ো শক্ত হাতল এটা কেউ ধরতে পারলে এটা জন্নাত পর্যন্ত নিয়ে যাবে এটা হাত হবে না এটা বিচ্ছিন্ন হবে না এই জন্য ঘৃণা যেটা আল্লাহরের জন্য হবে অপছন্দটা আল্লাহরের জন্য হবে এটা আল্লাহর কাছে প্রিয় তবে অন্য কোন ঘৃণা যে অপ্রয়োজনে কাউকে হিংসা করা বিদ্বেষ করা শত্রুতা পোষণ করা এটা অত্যন্ত অন্যায় এবং অত্যন্ত এই ব্যাপারে আল্লাহ নবী আমাদেরকে সতর্ক করেছেন তিনি বলেছেন আবু হল্লাহ বর্ণনা করেছেন উমাম আগের বিভিন্ন জাতিদের যেসব রোগ ছিল এই রোগগুলো আমার উন্মতের মধ্যেও আসবে তাহলে আগের উন্মত যেমন ইয়হুদি খ্রিস্টান অন্যান্য উম্মা তাদের মধ্যে যেরকম রোগ ছিল ওই জাতীয় রোগগুলো আমার উন্মতির মধ্যে আসবে আল্লাহ ভবিষ্যৎবাণী করেছেন সেই রোগগুলো কি জিজ্ঞাসা করা হল আগের জাতিগুলোর আল্লাহ রসুল তখন উত্তর বললেন বলছে যে অহংকার একজন একজন নিজেকে বড় মনে করবে এবং তাকে কার চেয়ে কার বেশি সম্বত হবে এটা নিয়ে বাড়াবাড়ি হবে প্রতিযোগিতা হবে অত্যাশাহন হিংসা একজন একজনকে হিংসা বেড়ে যাবে ধর্মের ব্যাপারে অত্যাভাহ শত্রুতা বেড়ে যাবে অত্যাহাসুদ এবং ক্ষতিকারক ঈর্ষা বেড়ে যাবে এবং এগুলো এত বেশি বেড়ে যাবে যার কারণে সমাজের মধ্যে সীমা সীমালংঘনের মাত্র বেড়ে যাবে যখন সীমা লঙ্ঘনের মাত্রা বেড়ে যাবে তারপরে হত্যা বেড়ে যাবে মানুষ মানুষকে হত্যা করতে কোনো রকমেই দ্বীপোধ করবে না একজন আরেকজনকে আঘাত করবে হত্যা করবে ক্ষতি সাধন করবে আল্লা নবী এই ব্যাপারে আমাদেরকে সতর্ক করেছেন অন্য হাদিসে তিনি এভাবে বলেছেন জুবাই হাদিস। আগের জাতির যে ভাইরাসগুলো আছে সেগুলো তোমাদের মধ্যে ছড়িয়ে পড়বে তোমরা টের পাবে না সেগুলো কি আলহাস হিংসাগ এবং ঘৃণা শত্রুতা একজন আরেকজনকে ঘৃণা করবে হিংসা করবে এরপর আল্লাহ নবী বলেন এবং এটা হলো ধ্বংসাত্মক এই হিংসা করা এই শত্রুতা করা এটাকে আল্লাহ নবী বলেছেন আল্লাহর হাতে যে সত্তার হাতে তার কসম করে আমি বলছি যতক্ষণ তোমরা ইমান আনবে না ততক্ষণ পর্যন্ত তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না জান্নাতে প্রবেশের প্রধান চাবি হলো ইমান আল্লাহর উপর বিশ্বাস পরকালে বিশ্বাস নবী রসুলের উপর বিশ্বাস যেভাবে ইমান ইমান করতে পারবে আর তোমরা পরিপূর্ণভাবে হতে পারবে না হ্যা যতক্ষণ তোমরা একজন আরেকজনকে ভালো না বাসবে সমাজের ভাতৃত্ব বৌধ যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত তোমাদের ইমান পরিপূর্ণ হবে না ইমানের মর্যাদা প্রতিষ্ঠিত হবে না देख भलोबाषारे ईमान सम्पर्क एक मानुषर भलोबा सृष्टि कर आंतरिकता ईमान मजबूत ईमान मजबूत जाननाते जाबाशा थकजे आंतरिकता बोध थकबिना तुम्हारे जाननाते जो तरह आल्ला नबी बोलें तुम्हें की किलो ना एम को जिनिस जी जिन करोम भलोबाशाटा খুব বেশি ছড়িয়ে পড়বে তোমাদের ভালোবাসাটা খুব সুই হবে এমন একটি বিষয়ের কথা কি তোমাদেরকে আমি জানাব তারপরে তিনি বললেন আফসু সালাম তোমরা তোমাদের মধ্যে সালামের প্রসার ঘটাও শান্তির বাণীর প্রসার ঘটাও যখন তোমরা একজন আর একজনকে বেশি করে সালাম দেবে তখন তোমাদের মধ্যে আন্তরিকতা তৈরি হবে আন্তরিকতা যখন তৈরি হবে তোমাদের ইমানটা মজবুত হবে আর ইমান যখন মজবুত হবে তোমরা জান্নাতে যেতে পারো কাজেই জান্নাতে যেতে হলে আমাদেরকে ইয়ে আমি হা দেখছেন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 আর আমার বাংলায় সত্যবাদীটা উত্তম চরিত্র সম্প্রীতি ও ভালোবাসা একজন আদর্শ মমিনের হুসন এ আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ আলি শিক্ষা সমূহ কি জানতে হলে দেখুন আমাদের প্রোগ্রাম চল্লিশ হাদিস গ্রন্থের ধারাবাহিক তার চল্লিশ হাদিস পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সুপ্রিয় দর্শক সংক্ষিপ্ত বিরতির পরে আমরা আবার ফিরে আসলাম আশা করছি যে আপনারা আমাদের সাথেই আলোচনাতে সাথে আমরা আলোচনা করছিলাম যে হিংসা এবং বিদেশের ব্যাপারে তিনি এই হাদিসে ব্যাখ্যায় বলেছেন যে যতক্ষণ পর্যন্ত সমাজে আন্তরিকতা থাকবে না ততক্ষণ পর্যন্ত কেন ইমানদার হতে পারবে না কারণ একটি সমাজে ইসলাম প্রতিষ্ঠিত করতে হলে ইসলামের বিধিবিধান প্রতিষ্ঠিত হতে হলে সবার মধ্যে পারস্পরিক সুদৃঢ় সম্পর্ক থাকতে হবে সুদৃঢ় সম্পর্ক যদি না থাকে তাহলে তারা কি করে একজন আরেকজনকে সহযোগিতা করবে আল্লাহ দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে জেহাদের ক্ষেত্রে পথে সংগ্রামের কিভাবে একজন আল্লাহ করবে তারা তখন বিচ্ছিন্ন থাকবে আর বিচ্ছিন্ন থাকার কারণে তারা আল্লা দিনকে প্রতিষ্ঠিত করতে পারবে না আল্লাহ দিনকে প্রতিষ্ঠিত না করার কারণে তারা পরিপূর্ণ ইমানদার হতে পারবে এই হাদির চমৎকারভাবে আমাদেরকে বলে দিয়েছে কিভাবে আমাদের সুসম্পর্ককে বজায় রাখতে হবে ঘৃণা বিদ্বেষকে দূর করতে হবে অন্য হাদেশে আল্লাহ নবী আরো সুন্দর করে বলেছেন যে ওয়ালা হ্যাঁ সাদু তোমরা একজন আরেকজনকে হিংসা করো না ওয়ালা বা গাদু তোমরা একজন আরেকজনের প্রতি শত্রুতা পোষণ করো না শত্রুতা যদি তোমরা পোষণ করো তাহলে তোমরা ইমানদার হতে পারবে না কিরকম হও তোমরা আল্লাহর বান্দা হয়ে যাও এবং আল্লাহর বান্দা হয়ে ভাই ভাই হয়ে যা তাহলে আল্লাহ নবী আমাদেরকে বলছেন আল্লাহর বান্দা হওয়ার জন্য এবং ভাই ভাই হওয়ার জন্য আল্লাহ নবী আমাদেরকে নির্দেশ দান করেছেন ভাই ভাই হয়ে যেতে হবে আমাদেরকে আর নিজেদের সকল শত্রুতাগুলোকে মিঠিয়ে ফেলতে হবে আজকে সমাজে আমরা দেখি যে ভাই ভাই সম্পর্ক ভালো নেই ভাই ভোনের সম্পর্ক ভালো নেই এমন কি মুসলমানরা সবাই একই সাথে নামাজ আদায় করছে একই মসজিদে আদায় করছে কিন্তু পারস্পরিক কোনো আন্তরিকতা নেই আর এই আন্তরিকতা না থাকার কারণে ইসলামের কার্যক্রমগুলো সুদৃঢ় হচ্ছে না ইসলামের কার্যক্রমগুলো প্রসারিত হচ্ছে না ইমান প্রতিষ্ঠিত হচ্ছে না এজন্য জন্য আল্লাহ নবী আমাদেরকে সতর্ক করে বলছে যে খবরদার তোমরা হিংসা বিদ্বেষকে দূর করে দাও হিংসা বিদ্বেষের মধ্যে নিজেদেরকে জড়িত করো না আর হিংসা বিদ্বেষের মধ্যে যদি তোমরা নিজেদেরকে জড়িত করো তাহলে তোমাদের ইমান পরিপূর্ণ হবে না তোমাদের ভালোবাসা পরিপূর্ণ হবে না আর আল্লাহনবী আরেকটি এখানে উপদেশ দিচ্ছেন বেশি সালাম দেওয়ার মাধ্যমে ভালোবাসা প্রতিষ্ঠিত হয় তাহলে সালাম এটা হল শান্তির বাণী সালাম এটা হচ্ছে ভালোবাসার সৃষ্টিকারী এখন প্রশ্ন হলো যে সালামের মাধ্যমে তো আমরা ভালোবাসা সৃষ্টি করব। আর কি কি উপায় আছে যে যে উপায়গুলো পালন করার মাধ্যমে আমাদের ভালোবাসা ব্যগবান হবে এবং সমাজের মধ্যে আন্তরিকতা সৃষ্টি হবে এরকম কি জিনিস আছে আল্লা নবী সেই জিনিসগুলো সম্পর্কেও আমাদেরকে সতর্ক করেছেন আল্লা নবী বলেছেন কয়েকটা জিনিস আছে যেগুলো মানুষ যখন করবে তখন পারস্পরিক ভালোবাসা থাকবে এবং এটা একজন মুসলমানের প্রতি আরেকজন মুসলমানের হক একজন মুসলমানের প্রতি আরেকজন মুসলমানের দায়িত্ব সেগুলো কি হকুল মুসলিমে আলাল মুসলিম যেগুলো আছে তার মধ্যে একটি হলো যে একজন মুসলমান আরেকজন মুসলমান যখন অসুস্থ হবে তাকে দেখতে যাওয়া তাহলে সমাজে আন্তরিকতা সৃষ্টি হওয়ার জন্য একজন আরেকজনকে ভিজিট করা দেখতে যাওয়া এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যখন আমরা দেখতে যাবো असुस्थ को व्यक्ति के दोटीकार एक नम्बर उपकार हल तरह बंधुत दीघाढ़ी को कारण मनोमाल्य थे अथवा पूर्वर समय कोसुविधे थे दूर हो जाए द्वितियोंजे उपकार असुस्थ व्यक्ति के देखते गुक्रियाार अनुभव जाग्रत हो जो आल्ला के असुस्थ कर आल्ला तो इच्छा कर ले रखुस्थ बनातेल्ला सरकम असुस्थ करें कई অসুস্থ ব্যক্তি যারা আছে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া এটার মাধ্যমে সমাজে আন্তরিকতা বোধ বাড়ে এবং এটা একজন মুসলমানের প্রতি আরেকজন মুসলমানের হক এবং দ্বিতীয় হলো কোনো ব্যক্তি যখন মারা যায় তখন তার খোঁজ খবর নেওয়া তার জানাজাতে গ্রহণ করা তার দাফন কাফন করা দাফন কাফনে অংশ গ্রহণ করা এটা অত্যন্ত সবের বিষয় শুধু সব নয় এটা একটা হক এটা একটা দায়িত্ব এটা করতেই হবে আল্লাহ নবী বলছেন যদি জানাজাতে অংশ গ্রহণ করো তাহলে আল্লাহ পরিমাণ জানা অংশ গ্রহণ করার উপকার হলো যে এটাও নিজেকে সতর্ক করা হয় যে আজকে এই লোকটির লাশের জানাজা হচ্ছে আমরা নামাজ আদায় করছি সেই দিন কত দূরে আর যেই দিন আমার লাশের জানাজা হবে কাজী আমার উপর নামাজ পড়ার আগেই আমাকে তো নামাজ আদায় করে নিতে হবে এটা একটা সতর্ক বার্তা হয় এজন্য আল্লাহ নব্বী বলছেন তোমরা জানা যাতে যাও এটা ফরদা এফায়া মুসলমানদের এটা ওভারঅল সামগ্রিকভাবে মুসলমানদের দায়িত্ব কিছু মুসলমান যখন এই দায়িত্ব পালন করে সকল মুসলমানের পক্ষ থেকে দায়িত্ব পালন হয়ে যায় তবে যারা অংশ গ্রহণ করবে তারা এক পাহাড় পরিমাণ সব পেয়ে যায় আল্লাহ নবী বলছেন যে যদি তুমি দাফন করে আসো কবর দিয়ে তারপরে ফেরো তাহলে দুই কী রাত পরিমাণ সোয়া কবরকে দেখলে আমাদের উপকার হয় যে এই কবরে আমাদেরকে প্রবেশ করতে হবে এই কবরে আমাদেরকে যেতে হবে তখন নিজের মধ্যে একটা সতর্কতা আস এই কবরে যাওয়া কবরে দাফনের সময় উপস্থিত থাকা যে এমন একটি ঘর যেই ঘরটি সম্পূর্ণ একা এক ঘর পোকামাকড়ের ঘর এই ঘর এমনই ঘর যেখানে কোনো আপনজন থাকবে না কোনো লাইট থাকবে না কোনো আলো থাকবে না অন্ধকার ঘর সংকীর্ণ ঘর এই জন্য জানাজাতে গ্রহণ করতে বলছে তৃতীয় আরেকটি বিষয় হল যে কেউ যদি দাওয়াত করে দাওয়াতকে গ্রহণ করা তাহলে পারস্পরিক দাওয়াতের মাধ্যমে সম্পর্ক ভালো হয় পারস্পরিক দাওয়াত দেওয়া খাওয়া দেওয়া করা একসাথে এর মাধ্যমে মানুষের সম্পর্ক ভালো হয় এবং হিংসা বিদ্বেষটা কমে যায় দূরত্বটা গুছে আসে আর কেউ যদি দাওয়াত করে দাওয়াত কবুল করাটা এটা ওয়াজিব হয়ে যায় বাধ্যতামূলক হয়ে যায় এটা এই জন্যই বাধ্যতামূলক कारण क्यों दावत कर लगे जो दावत ग्रहण ना करी तक एर मध्यमे एक भूल बुझाबुझ सृष्टि है ए दावत कबुल करलम ना प्रत्याख्यन करलम से मन को छोटो करल तुच्छताच्छ कर ल कारण दावत कबूल करा दावाते अंश ग्रहण करा ये एक, एक मुसलमान और एक मुसलमान हक यमे आंतरिकता बृद्धि पाए बलासी हा शतुपेश दे এর মাধ্যমে সম্পর্ক পারে কল্যাণ কামনা করা কোনো ব্যক্তি যদি অনুপস্থিত থাকে তার সম্পদগুলোকে গুলোকে দেখে শুনে রাখা অথবা কেউ যদি কোনো অসুবিধায় পড়ে তাকে সহযোগিতা করা কেউ যদি উপদেশ চায় কোন বিষয়ে পরামর্শ চায় কাউন্সিলিং করে তখন সঠিক পরামর্শ দেওয়া এমন পরামর্শ দেওয়া দরকার যেই পরামর্শ তার জন্য উপকারী হয় আল মুস্তা আশার উম তামান যার কাছে পরামর্শ চাওয়া হয়েছে আল্লাহ নবী বলেছেন সেটা তার জন্য আমায়নত সঠিক পরামর্শ দেয়া তিনি যদি সঠিক পরামর্শ না দেন তিনি অনুমান ভিত্তিক কোনো পরামর্শ না দেওয়াই কারণ আল্লাহ তালা অন্য আয়াতে বলেছেন तुम्हारे नलेज नहीं ज्ञान नहीं विषय तुम्हें कथाओ कारण श्रवण शक्ति तुम्हारे सबकि मैदान स्पष्ट कर बेपारे ज्ञान नहीं विषयटर बेपारे कथा बना उचित नरपे आसबाल बसिकर प्रचार कर एक मुसलमान और एक मुसलमान हक जो सालामी सालाम এবং কেউ যদি সালামদে সালামের উত্তর দেয়া তারপরে আরেকটি হক বা অধিকার মুসলমানদের সমাজের মধ্যে যাতে করে সৌন্দর্য সৌজন্য ভোট তৈরি হয় যে কেউ যদি হাসি দে তখন হাসির উত্তর দেওয়ার পর ইয়ার হামুকাল্লা বলা একজন ব্যক্তি হাসি দিল যা তার জন্য দায়িত্ব তিনি বলবেন আলহামদুলিল্লাহ তারপরে এই আলহামদুলিল্লাহ জবাবে বলতে হবে ইয়ার হামুকাল্লাহ আল্লাহ যেন আপনার উপর দয়া করে এই সৌজন্য ভোটটুকু ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে হাসি দেওয়া হাসির পরে আল্লাহামদুল্লাহ বলা কারণ হাসি হওয়ার মাধ্যমে আর যে ব্যক্তি ভদ্রতা একটা কার্টিসি একজন ব্যক্তি হাসি দিয়েছে তার মধ্যে শরীরে একটা বিবর্তন ঘটেছে এবং এই অবস্থায় তার জন্য দোয়া করা ইয়ার হামুকাল্লা আল্লাহ যেন তোমাকে মার্সি করে তোমাকে ব্লেস করে তোমার উপর রহমত করে এটার জন্য দোয়া করা কাজেই আমরা সমাজে যাতে ঘৃণা বোধ না থাকে এবং শত্রুতা বোধ না থাকে এজন্য আমরা আল্লাহ নবী আমাদেরকে যে হকগুলোর কথা যে আদর্শগুলোর কথা শিখিয়েছেন সেই আদর্শগুলোকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করব। এবং একজন আরেকজনকে ভালোবাসতে চেষ্টা করব। ঘৃণা প্রকাশ নয় বরং আমরা ভালোবাসার প্রতীক হব আল্লাহ যেন আমাদেরকে সেই তফিক দান করেন সুপ্রিয় দর্শক আমরা আজকে এখানেই শেষ করতে যাচ্ছি এবং এই আশা নিয়ে যে আপনারা যে যেখানে থাকবেন সুস্থ এবং بحلو تحق بن السلام عليكم ورحمة الله وبركاته <تصفيق>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 जार मध्य निहित आल्लार निर्देश घटना উপস্থাপনায় ममिन आल्लार दया अर्जन करें बोझार गुरुपूर्ण अनुष्ठान कुरान कह आज रुन सम्प्रचार सकाल साढ़े छंग